এই বাংলা বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্আল হামদানিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহ। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদললা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফামা কানাল দর্শক ও শ্রোতা মন্ডলী আমরা সুননাথের মূল্যায়ন শিরোনামে আলোচনা করতে গিয়ে বেদাতকে বর্জন করার আলোচনা আপনাদের সামনে উপহার দিচ্ছি ক্ষেত্রে আপনি এবং আমি সচেতন থাকব যেন আমরা যথেষ্টভাবে সুন্নাতকে মূল্যায়ন করি বেদাতকে পরিহার করি আজকে আলোচনা করব কোন ক্ষেত্রে আমরা বেশি বেদাতকে প্রশ্রয় দিই সোননাথকে অবহেলা করি সোননাথের মূল্যায়ন আমরা করতে চাই না যেগুলো সমাজে প্রচলিত আছে শরীয়ত হিসাবে তার ধারাবাহিকতা অনেক যদি আমরা কবর কবরকেন্দ্রিক বেদাতগুলো লক্ষ্য করি মানুষকে দাফন করার সময় যে সমস্ত বেদাত যে সমস্ত আমূল তৈরি করা হয়েছে নতুন করে ভালোর নামে এটা কতটা নিকৃষ্ট কতটা জঘন্য হতে পারে তা যাচাই এবং বাসাই করুন যখন কোনো সন্তান জন্ম তখন বেশি শিরিক করে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মৃত্যুকেন্দ্রিক কেন্দ্রিক কবর কেন্দ্রিক সিরিকও তবে বেদাত বেশি চালু আছে এরপরে চালু হয় মৃত্যু ব্যক্তির অনুষ্ঠান কেন্দ্রিক অসংখ্য বেদা কোনো ব্যক্তি মুমূর্ষ মারা যাচ্ছে। তখন কাজ করতে হবে এই তার সামনে লাহ ইল্লাহ তালকিন করতে হবে এটা হলো সোনাত তালকিন মানে তার সামনে কথাগুলো বলা যেন এই বাক্যগুলো শুনে নিজেও আস্তে আস্তে বলতে থাকে লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার। এগুলো যেন তিনি বলতে থাকেন এটা হলো তালকিনসলিমা হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু এখন যেটা হচ্ছে সেটা চারিদিকে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করা হচ্ছে এটা কোথায় পাওয়া গেল কোন হাদিসে বর্ণিত হয়েছে এটা হলো বেদাত চলবে না তালকিন না হয়ে হচ্ছে কোরআন তেলোয়াত এটা চলবে না দ্বিতীয় বিষয় এমনভাবেই চলছে তবে উল্লেখ করা যায় যে মৃত্যু ব্যক্তির মুমূর্ষ ব্যক্তির কাছে আপনাকে সুরাই ইয়াসিন পাঠ করার ব্যাপারে যে হাদিস উল্লেখ করা হয়েছে এ হাদিস দুর্বল হাদিস এ হাদিস ত্রুটিপূর্ণ যেটা তিরমিজে বর্ণিত হয়েছে এই হাদিস আমুল করা যাবে না তাহলে এখন আপনি সুন্নাতকে মূল্যায়ন করবে কিন কী করে তাহলে যিনি মৃত্যুবরণ করুক না কেন এই ব্যক্তির নাম দিয়ে এই ব্যক্তিকে লক্ষ্য করে কখনো কখনোই কুরআনতার আসর বসানো যাবে না বরং তালকিনই করাতে হবে যদি তালকিন করান বেদাতকে বর্জন করেন তাহলে আপনি সোননাথকে মূল্যায়ন করলেন আর তালকিনও যদি করান কোরআনতেলা ব্যবস্থা যদি করেন আসর জমান আপনি তাহলে আপনি সোনাত এবং বেদাতের সঙ্গে মিশ্রণ ঘটালেন কখনো দুইটা জিনিস এক সঙ্গে চলতে পারে না এরপরে যখন ওই ব্যক্তিকে মৃত্যু ব্যক্তির খাটলিতে শোয়ানো হবে তার উপরে যে কাপড়টা দেওয়া হবে কাপড়ের উপরে দেখবেন অনেক কিছু দুয়া লেখা আছে তার মধ্যে লেখা আছে আয়াতল কুরসি বিভিন্ন সুরা এই কথাগুলো লেখা অবশ্যই সোনাদ বিরোধী অর্থাৎ বেদাতে আমুল কাপড় থাকবে সাদা কিছু লেখা যাবে না লেখার প্রশ্ন আসে না দুঃখজনক ব্যাপার হলো এই যেখানে একজন ব্যক্তি মৃত্যুবরণ করছে ওই জায়গায় দিন যাবৎ হারিকেন লাগিয়ে রাখতে হবে কারণ মৃত্যুর আত্মা সেখানে আসবে এবং বাল্ব জ্বালিয়ে রাখতে হবে যেন অন্ধকার না থাকে সেখানে ঘেরাও করে রাখা হচ্ছে এখন আপনার করণীয় কি এটাকে বর্জন করতে হবে এই আকিদায়ী বিশ্বাস রাখা যাবে না যদি মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক আপনি দেখতে চান যখন কবরের পাশে নিয়ে যাওয়া হচ্ছে তখন অন্তত তিনবার এই খাটলিকে রাখতে হবে কাত বদল করতে হবে এই নিয়ে শরীয়ত আকারে আমুল চালু করা হয়েছে কিন্তু কোথায় পেলাম মৃত্যু ব্যক্তিকে নিয়ে যাচ্ছে আর পিছনে একশ্রেন্ট মানুষ লাহ আল্লাহ আকবর সুমান আল্লাহ ধনিতে জিকির করতে করতে গোটা রাস্তা মুখরিত করছে আপনি কি কখনো দেখেছেন কোনো হাদিসে কোনো সহি হাদিসে আসে রসুল সাল আলাইসাল্লাম এবং সাহাবেকেরাম এ ধরনের কোনো আমুল করেছেন এটা কে আবিষ্কার করলো কোথায় পেলাম এই আবিষ্কার প্রশ্নই আসে না এটা বন্ধ করতে হবে এই জিকির মৃত্যু ব্যক্তির নামে তাকবির ধ্বনি দেওয়া সবাই তাকবির দিতে যে নিয়ে যাওয়া এটা বেদাতে আমল এটা চলবে না সমানিত উপস্থিতি আর একটা জিনিস না বলে হাদিস ওমর তাদেরকে লথর নিক্ষেপ করতেন তাদের উপরে মাটি নিক্ষেপ করতেন হাতে বেঁধ নিয়ে তাদেরকে পিটিয়ে বের করে দিতেন কত কঠোর ছিলেন নীতির আবিষ্কার চলবে না আপনি কঠোর হন আপনার এই সমস্ত জিনিসের প্রশ্রয় আপনি কখনো দিবেন না আর আপনি মারা যাওয়ার আগেই আপনার ছেলেদেরকে ওসিয়ত করুন নসিয়ত করে যান এই সমস্ত কর্মকাণ্ড যেন না ঘটে যদি ঘটে আর আপনি সন্তুষ্ট থাকেন তাহলে কবরে আপনাকে এর কারণে আজাব দেওয়া হবে যদিও মৃত্যুর পর রসুল্লাহ সাল্লাম বলেছেন যে মৃত্যু ব্যক্তির ওয়ারিসরা আত্মীয়রা কাদার কারণে কবরে তার শাস্তি হবে মানে আপনি তার প্রতি সন্তুষ্ট ছিলেন কোনো বেদাতে কর্ম যদি না ঘটে এ ব্যাপারে আপনি সচেতন থাকুন এ সমস্ত বেদাতে কর্মকাণ্ড যদি না হয় বলে দিন মৃত্যুবরণ করার পরে সপ্তম দিনে মসজিদে খাবারের আয়োজন করা হয় আর রুটি দেওয়া হয় এটা না হলেও চল্লিশ দিনে বিরাট খানার আয়োজন করা হয় যাকে এ দেশে এদেশে চল্লিশা বলা হয় আপনি কোথায় পেলেন এটা গরিব ধনী সকল মানুষকে একাকার করে আত্মীয়স্বজন বেশি খানার আয়োজন করা হয় যাকে ফয়তা বলা হয় এটা আপনি কোথায় পেলেন মৃত্যু ব্যক্তির কোনো উপকার করবে এটা আসে না সে মারা গেছে তার বন্ধ হয়ে গেছে। তার কবরে যাবে না আপনি ভেবেছেন, এটা তার সাদাকা আত্মীয় স্বজন কিভাবে সেটা খাবে এটা তো শুধু ফকির মুসিনের হক আপনি খাওয়াতে পারেন শুধু দরিদ্রদেরকে ফকিরদেরকে মিসকিন যারা তাদেরকে খাওয়াবেন আপনার পিতার নামে এটা ব্যাপক ভাবে চালু হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে তখন আপনাকে করতে হবে সুন্নাথের মূল্যায়ন ধনীদেরকে বাদ দিয়ে আপনার পিতার আপনার মায়ের উদ্দেশ্যে দরিদ্রে ডেকে শুধু মিস্কিন যারা তাদেরকে ডেকে আপনি তাদেরকে খাদ্য দিন তাদের খাওয়ান তাদেরকে টাকা দিন এটা আপনাকে চালু করতে হবে জনতার ফয়দা খাওয়ার সম্রাট আকবরের সোননাথকে বর্জন করতে হবে তখন আপনি সুন্নাতকে মল্যান করলেন বেদাতকে আপনি প্রত্যাখ্যান করলেন আপনি কি কঠোর হতে পারবেন আপনি কঠোর হন উম ফারুকের মতন আপনি হন আব্দুল্লা মতন আপনি কঠোর হন আব্দুল্লাবিনাজা আল্লাহ আনহোমের মতন তাদের মতো কঠোর হয়ে আপনি বেদাতকে সেখানে দমন করে দিন সোননাথকে আপনি উঁচু করুন সোননাথের মর্যাদা প্রতিষ্ঠা করুন কেন পারেন না যে টাকাটা আপনি খরচ করছেন চল্লিশ আর নামে প্রত্যেক বছর জন্মদিবস পালন করে মৃত্যু দিবস পালন করে যে ভোজের আয়োজন করছেন এই দিন কল্যাণ করবে আপনার বাপকে এই দিনে যদি এই উদ্দেশ্যে করেন তাহলে এটা হবে শির আর যদি অনুষ্ঠানের উদ্দেশ্যে করেন তাহলে এই দিন পালন করা হবে বেদাত সেভাবে সচেতন হন সমনত উপস্থিতি আপনার আমাদের সাথেই থাকুন বিরতির পর আবার ফিরে আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি যাদের পথে চলা যায় না তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছি গাইরিল বেলাহী অল দলীন তবে ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিষব্দ এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন পৃথিবী বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না क्या इसलम पथ के निर्वाचन ना कर निर्देश दिए पथे चला जाए ना आज रत दस टेब सम्प्रचार सकाल साढ़े आठ टाइम पीस टी बांगल्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 জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যা সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ কাল রাত সাড়ে আটটায় সকালে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 আমরা আমাদের আলোচনায় ফিরে আসলাম যে কথা আগে বলছিলাম সোননাথের প্রতি কঠোরতা চলতে পারে না আপনার আব্বা মারা গেছেন আপনার আব্বাকে উপকার করার আপনার স্ত্রী মারা গেছে আপনার মা মারা গেছে উপকার করার মৃত্যুর পর উপকার করার ইসলাম অনেকগুলো পথ বাদ দিয়েছে আপনি সেই পথে সোনাবেক চলুন আম থেকে ভোজ করে দিবস পালন করে খাওয়ানোর মধ্যে কোন কল্যাণ নেই যদি মৃত্যুর আগে সাতকা জারিয়া করে যায় মানুষ মরার পরে সব আমল বন্ধ হয়ে যায় এরা মাতার ইনসানিনু রসুল সাল্লা সাল্লাম বলছেন সব বন্ধ হয়ে যাবে যদি এমন কোনো কাজ তারা করে যায় যারা সাদকা জারিয়া নেকি কি মসজিদ মাদ্রাসা এতিমখানা করে দিয়েছে তবে বেদাতি জায়গায় নয় যেখান থেকে বেদাতের উৎপাদন ঘটে যেখান থেকে বেদাতের আবির্ভাব ঘটে ধনীদেরকে এক্ষেত্রে সচেতন করতে চায় যে এখানে আপনি সচেতন থাকতে হবে পিতার নামে যদি কিছু দিতে চান সাদাকা যদি করতে চান তাহলে আপনি করতে পারবেন। আর এমন শিক্ষা দিয়ে গেছে আর নেক সন্তান যদি থেকে যায় দোয়া করবে নেক্সট সন্তান তার দোয়া কাজে লাগবে সন্তান যদি তার পক্ষ থেকে সাদাকা করে এই সাদাকার নেকি যাবে সাদাকা কি সবাই খেতে পারে আপনি মসজিদে সকল মুসল্লেন নামে পিতার নামে সাদাকা করলেন ধনী গরিব সবাই মিলে না আপনি মসজিদের না। আপনি মাদ্রাসায় দান করুন মাদ্রাসা সেখানে পাবে সকল মানুষকে আপনি হারাম ভক্ষণ করাতে পারবেন না এ ভক্ষণ করার কোনো সুযোগ নেই বন্ধুরা আবার আপনি এটা না করে একটা মসজিদ তৈরি করে দিন দরিদ্রদের টাকা দান করুন একজন দরিদ্র ব্যক্তির মিসকিনের একটু চলার ব্যবস্থা করে দিন দেখুন আপনার পিতা যুগের পর যুগ সেখান থেকে নেকি পেতে থাকবে এই সোনাতের উপরে প্রতিষ্ঠিত থাকুন সমস্যা হলো আপনার কোনো এক ভাই থাকে আমেরিকায় থাকে কানাডায় থাকে লন্ডনে সে শরীয়ত বুঝে না আপনাকে বাধ্য করছে আপনার মা না জানার কারণে আপনার মা আপনাকে বাধ্য করছে বাবা তোমার আব্বা মারা গেছে জনগণ দিয়ে খানার ব্যবস্থা করো এই পথ সঠিক নয় এটা সোনাতে পথ এটা বেদাতে পথ এটাকে বর্জন করতেই হবে মৃত্যু ব্যক্তি কেন্দ্র করে রমজান মাসে একদিন সমস্ত মানুষকে নিয়ে কোরআন পড়ার আসর জমানো হয় এবং সেখানে খানার ব্যবস্থা করা হয় সবাই মিলে কবরস্থানে গিয়ে একেবারে মোনাজাতার নামে দোয়া করে চলে আসে আপনি কি জানেন এর মাধ্যমে আপনি পাপ করছেন এর মাধ্যমে কখনো আপনার পিতার কোনো রকমের উপকার করা যাবে না মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে কোরআন পাঠ করে সেখানে বক্সিয়ে দেওয়া বা একদিনে কোরআন খতম দেওয়া এটা নেহায় অন্যায় কাজ যিনি কোরআন পাঠ করেন নেকি তার হবে পুরাণ পাঠের নেকি আর একজন কখনো পায় না এটা সাহাবাহাম থেকে প্রমাণিত নয় পুরাণ পাঠের স্থানটা এইভাবে কেউ বুঝেননি আপনি করাচ্ছেন এখানে আপনি কি করবেন আপনি পিতার জন্য দোয়া করুন আপনি কবরে পাড়ে যান আপনি দোয়া করুন সকলেই দোয়া করতে পারে কিন্তু এই আনুষ্ঠানিকতা আয়োজন করে বিশাল ইফতার মাহাপ আয়োজন করে আপনি খাওয়াচ্ছেন যদি আপনার পিতার নামে খাওয়ান এটা অবশ্যই বেদাত হবে বরং আপনাকে খাওয়াতে হবে দরিদ্র ব্যক্তিদেরকে তাদেরকে ইফতার করান তাদেরকে খেতে দিন যদি এটা সাদাকা হয়। কারণ সন্তানের পক্ষ থেকে পিতার জন্য যেটা যাবে সেটা হলো সাদাকা আর সেটাই আল্লাহ রবুল্লা আলম কবুল করবেন তাহলে কি ইফতার মাহাপিলে সমস্ত মানুষই কি দরিদ্র তারা কি ফকির তারা কি মিসকিন সকল মানুষ আপ্যায়ন করাচ্ছেন আপনি নিজে আপনার আমুলটাকে ভালো মনে করছেন এটা কি শরীয়তের চোখে ভালো এটা কি রাসুলের চোখে ভালো এই জায়গায় আপনি বেদাতকে প্রতিরোধ করুন সোনাতকে প্রতিষ্ঠিত করুন সাদাকা হিসাবে আপনি ফকিরদেরকে দান করুন তারা খেয়ে আল্লাহর কাছে দোয়া করবে এটা সাদাকা হয়ে যাবে রমজান মাসে এই কোরআন তেলের আয়োজন না করে আপনি আপনার পিতার উদ্দেশ্যে মাদ্রাসায় দান করুন মাদ্রাসায় যত ছেলেরা খানায়, যারা পড়ছে যারা হাফেজ হচ্ছে কোরআন নিয়মিত করছে তাদেরকে আপনি দিন মাদ্রাসায় দান করুন এই মাদ্রাসায় যতদিন কোরআন হাদিস পড়া হবে তত দিন আপনার পিতা সেখান থেকে নিকি পেতে থাকবে আর একটি পথ আছে আপনি কোটি কোটি টাকা খরচ করছেন আপনি এই ক্ষেত্রে আর অপশন আছে পিতা যদি হজ না করে থাকে আপনি নিজের হজটা আগে করুন ঘর পরে পিতার জন্য হজ করুন এটাতে শরীরতে অনুমতি দিয়েছে সম্মানিত উপস্থিতি আপনি কখনো বেদাতের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না দিবস পালন এই অনুষ্ঠান বাদ দিন বন্ধুরা আবার। দেখুন গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার সামনে আলোচনা করতে চাই আপনি মৃত্যুবরণ করার পূর্বে বলে যান আমার কবরে যেন গোলাপ জল ছিটানো না হয় এটা বেদাতিকাল যখন আপনাকে শোয়ানো হবে কবরে আপনি বলে যান আগে যেন ডান কাতে কেবলামুখী করে আপনাকে যেন শোয়ানো হয় চিৎ করে শোয়ানোর বিধান এই শরীয়তে আপনি একটু ভাবুন আপনার কাছে প্রশ্ন রাখি যখন আপনি নিয়মিত ঘুমাতেন সাময়িক মৃত্যুবরণ করতেন তখন কি চিৎ করে ঘুমানো কোনো বিধান পেয়েছেন দেখুন কোনটা ঘুমিয়েছেন। এটাই অনুমতি চিৎ করে শোয়ার তো বিধান নেই কিন্তু অনন্তকালের জন্য যখন আপনার কবরে শোয়ানো হচ্ছে তখন চিৎ করে শুয়ে একবারে বুকের উপরে হাতের উপরে হাত দিয়ে রাখা হচ্ছে কোথায় পেলাম বিধান আবু বকর ওমর ওসমান এমনকি রসম সাল্লা সালাম সবাইকে কেবলামুখী করে ডান কাতে সোয়ানা হয়েছে এটাই বিধান আজকে সেটা চেঞ্জ হয়ে গেছে এরপরে যখনই কবরে দাফন করা হচ্ছে তখন চারিদিকে খেজুরের ডাল পোতা হচ্ছে এবং চার কুল পড়া হচ্ছে সোরা এখলাস সোরা কাফের সোরা ফালাক সোরা নাস পড়ে কুল পড়ে খেজুরে পাতা কাটছে এগুলো বিদ্যাতি আমল এগুলো কোথায় থেকে শিক্ষা দেওয়া হলো কোথায় থেকে আসলো অনুরূপভাবে আপনি মৃত্যু ব্যক্তির ক্ষেত্রে যদি দেখতে চান যখনই জানাজা হয়ে গেল সালাম ফিরালেন অবস্থাতে সালাদ হয়ে গেছে দোয়া পড়া হয়ে গেছে ইমাম সাহেব হাত তুললেন করে দোয়া পড়লেন এটা হলো এক বেদাত আবার যখন কবরে দাফন করানো হচ্ছে সম্মানিত উপস্থিতি তখন দাফন যখন শেষ হয়ে গেছে সুনাত আমল না করে তখন চালু হয়ে গেল বেদাত অর্থাৎ ইমাম সাহেব দোয়া করছেন সকলে মিলে আমি আমিন করছেন কোথায় পেলাম এটা আল্লাহ হু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তার ইমানের উপরে দৃঢ় রাখো সেজন্য দিতে পারে দেখুন হাদিসটা দেখুন সহি মুসলিমের আমার আশ যখন মারা যাচ্ছেন তখন তিনি তার সন্তানদেরকে ডেকে বলছেন যখন মারা যাব। কোন মহিলা যেন আমার মৃত্যুর তোমরা চারিদিকে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করতে থাকবে যেন আমার জন্য আল্লাহর পক্ষ থেকে আসা রসুল বা দুধ যারা মুন কার না কে করার জন্য। তাদের কাছে নামে আমি জবাব দিতে পারি তাহলে এই হাত তুলে দোয়া করায় বেদাতি জানাজা সালাতের সালাম ফেরানোর পরে আমার হাত তুলে দোয়া করা শুরু হচ্ছে এটা হলো আমাদের জন্য ধ্বংসাত্মক ব্যাপার আপনি সুন্নাথকে প্রতিষ্ঠা করার জন্য ওখানে দাঁড়িয়ে আল্লাহমক ফির্হু হামার রাহিমিন আল্লাহ মার হামু আল্লাহ তুমি রহম করো তাকে ক্ষমা করো আল্লাহ আপনাকে আজকে ভূমিকা রাখতে হবে মৃত্যুবরণ করার সময় আপনি বলে যান বেদাতি কর্মগুলো করলে যেহেতু কিয়ামতের মাঠে আমি কিছু পাবো না বেদাতকে না বলে আপনি মৃত্যুবরণ করুন আর আপনার পিতা মৃত্যুবরণ করলে আপনার আম্ম মিত করুন করলে আপনি বেদাতের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য সুন্নাতকে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন আল্লাহ আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ ज्ञान लाभ कर सफल विश्वजहान पर सुंदर एक विधान नारंस अनिवार्य शेख सैफुद्दीन बिल्ल मदल तुन्नार आलोक जीवन गढ़ार पृथ्वी अपन निर्वाचित कित बुलुबुल माराम दर्शे हादीर सुव्यवस्था अपन सकल के शारदरमंत्रण जानते देखो बुलुबुल माराम दर्शे हादी शुदुम पृथ्वी बांगल बिल माराम आज सन्धा छ